আসসালামু বরহরাত রসুল তলিবস তসলীমন কসিরা আমাদ ফুজ আব্লাহিহিহিহিহিমিনিসমিল্লাহ রহমানুরাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ এজা আজকে আপনাদের সামনে তফসির করবো সুরাতুল কাহাফির সমস্ত প্রশংসা আল্লাহ পাকের আব দেহিল কিতাব যিনি তাঁর বান্দা অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল আল্লাহের প্রতি কিতাব নাজেল করেছেন অর্থাৎ আলকরানুল করিম নাজিল করেছেন এখানি আল্লাহ পাক এ সুরা আরম্ভ করেছেন তাঁর প্রশংসা দিয়ে আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাপাক বান্দাকে শেখাচ্ছেন যে হে বান্দা তোমরা বলো যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের যিনি তার বান্দা মোহাম্মদ সাল্লাহস্লামের প্রতি কিতাব নাজেল করেছেন কোরআনুল করিম ওয়ালাম ইয়াজ আল্লাহ এওয়াজা এবং তাতে কোনো রকমের বক্রতার অবকাশ রাখেননি এই কোরআনী করিমের বিধানে কোনো রকমের বক্রতা নেই যা পালন করা জটিল হতে পারে অথবা এমন কোনো বক্রতা নেই যার ফলে তাতে দ্বন্দ্ব থাকতে পারে সংশয় সৃষ্টি হতে পারে বরং কোরআন করিম হচ্ছে কিতাব এই কিতাব এজন আল্লাহাক রাবুল আলিম নাজেল করেছেন লেউনজা আসান যাতে করে আল্লাহাক তার পক্ষ থেকে কঠোর শাস্তি সম্পর্কে সতর্ক করেন মানব জাতিকে অবশ্য আর যারা ইমানদার বিশ্বাসী তাদেরকে সুসংবাদ দেওয়ার উদ্দেশ্যে আলিয়াহাত সব মমিনরা সৎকর্মশীল হবে ভালো কাজগুলি করবে আন্নালহম আজরান হাসানা তাদের জন্য রয়েছে উত্তম প্রতিফল মোহান আল্লাহ ইরশাদ করেছেন মাকে সিনাফিহে আবাদা তাতে তারা চিরকাল থাকবে আল্লাহ ফাকরুল আলমিন যে মহা পুরস্কার দেবেন জান্নাতে তাতে তারা চিরকাল থাকবে যারা মমিন হবে যারা সৎকর্মশীল হবে ওয়ু নজারক আলু তহাজ আল্লাহালাদা এবং আল্লাহ ফাকরবুল আলমিন সতর্ক করতে চান ওই সব লোকদেরকে যারা বলে যে আল্লাহ পাক সন্তান সন্ততি গ্রহণ করেছেন মা আলহম্বাহি মিন আলমিমাল আলী আবা ইহম কাবুর তখন আফাহি কাজেবা আল্লাহ পাক বলছেন যে এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই যা তারা বলে থাকে অর্থাৎ বিনা জানাই বিনা কোনো সঠিক তথ্যে তারা এমনিতে খেয়াল খুশি কথা বলে থাকে যে আল্লাহ পাকের সন্তান সন্ততি রয়েছে ওয়ালালি আবাহিম না তাদের পূর্বপুরুষদের কোনো জ্ঞান ছিল যারা বিভ্রান্ত হয়েছে কাবরাত কালেমাতন তখনর জমিন আফাহিম তাদের মুখ থেকে বড় সাংঘাতিক কথা বের হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলমীর সম্পর্কে এই কথা বলা যে আল্লাহ পাকের সন্তান সন্ততি রয়েছে আল্লাহ পাকের স্ত্রী রয়েছে এটা হচ্ছে চরম অপরাধ আল্লাহর সাথে কুফুরি কাজে তারা তো একমাত্র আল্লাহ করিম সাল্লামকে শান্তনা দিয়ে বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাহ তুমি দাওয়াতের কাজ করবি তোমার কাজ হচ্ছে দাওয়াত দিয়ে দেওয়া কিন্তু তারপরে যদি তার ইমান না নিয়ে আসে তারপরে তারা যদি সংশোধন না করে তারা যদি সৎ দিকে ফিরে না আসে তাহলে তারা আল্লাহরও ক্ষতি করবে না তোমারও ক্ষতি করবে না সুতরাং তাদের সম্পর্কে তুমি আক্ষেপ করবে না দুঃখিত হবে না যে তারা ইমান কেন নিয়ে আসলো না এই কিতাবের প্রতি আল্লাহ বলছেন ফলে আল্লাহ কাবস মনে হচ্ছে যে তুমি হে নবী নিজেকে ধ্বংস করে ফেলবে আল্লাহ আসারহিম তাদের পিছনে ছুটি ইউ মেনু বেহাজ আসাফা যদি তারা এই বাণীর প্রতি তুমি আসাফা দুঃখে মনে হচ্ছে নিজেকে ধ্বংস করে ফেলবে ইন্না মা আল্লাহ আলু আহুম আহসান মোহান আল্লাহ ইরশাদ করেছেন যে নিশ্চয়ই পৃথিবীর ওপর যা কিছু আমি সৃষ্টি করেছি পৃথিবীর ওপরে যা কিছু রয়েছে এই পৃথিবীর সৌন্দর্যের জন্য আল্লাহ পাক বলছেন যে জিনা তাল্লাহা এটা আমি সৃষ্টি করেছি এই পৃথিবীর শোভা সৌন্দর্যের জন্য লেনাবুল আহসান আমাল্লাহ যাতে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কে সব চাইতে ভালো আমল করতে পারি আল্লাহ পাক এই পৃথিবীকে সৃষ্টি করেছেন পৃথিবীকে সুসজ্জিত করেছেন এবং পৃথিবীতে মানুষকে আবাদ করেছেন যাতে করে মানুষকে পরীক্ষা করতে পারেন যে মানুষের মধ্য থেকে भलो क्ज करते जामा अलिहा साइन जोरोजा अल्लाह फकरबुल आलमीन क्यमतर दिवस सम्पर्स पृथ्वी जा पृथिविर ओपर भूपृष्ठे जागलि देव साइन जोरोजा वृक्षलता साइदन मान वृक्षलता जानकारी गाछपाला नहीं जोरोजा शुक्नो धुलो मटी ता धुल মাটিতে শুকনো ধুলো মাটি এবং বৃক্ষ লতাহীন ভূমিতে পরিণত করে দেব আম হাসেব তান্না আসহাব আল কাহফে ওর রাকিম কানুমিন আয়াতেন না যাবা এই আয়াত থেকে আল্লাহ ফাকরবুল আলমিন যে আসহাবে কাহফের ঘটনা বলা হয় অর্থাৎ গুহাই যে কয়েকজন যুবক অবস্থান নিয়েছিল আল্লাহ পাকের দিনের হেফাজতের জন্য আল্লাহ ফাকরবুল আলমিনের যে সত্য দিন তারা পেয়েছিল এবং জালেমদের অন্যায় অত্যাচার থেকে আত্মরখার জন্য তারা এসে সেখানে আশ্রয় নিয়েছিল আল্লাহ ফাকরবুল আলমিন তাদের ঘটনা এখানে বর্ণনা করেছেন মক্কার কাফেররা নবী করিম সাল্লাহ সাল্লামকে তিনটি প্রশ্ন করেছিল যেমন তাফসিরের কিতাবাদিতে রয়েছে একটি প্রশ্ন ছিল রুহ সম্পর্কে ওয়েস আলু না কানের রুহ আল্লাহ ফাকরবুল আলমিন জবাব দিয়েছেন সেই রুহ সম্পর্কে সুরাতুল ইসরাতে সুরেবানী ইসরায়েলের রয়েছে আর তাদের প্রশ্ন ছিল যে কয়েকজন যুবকের কথা আর এগুলি আহলি কিতাব যারা ইহুদিরা ছিল তারা তাদের কিতাবাদিতে পড়ে সেই জ্ঞান রাখতো সে সম্পর্কে আরব মুশ্রেকদেরকে বলে দিয়েছিল যে মুহাম্মদকে জিজ্ঞাসা করো এ সম্পর্কে কি জানে যদি বলতে পারে তাহলে তো তার কিছু সত্যতা আছে আর যদি না বলতে পারে তাহলে জানা যাবে সে মিথ্যা দাবি করছে নবী হওয়ার এই গুহাই যে সব যুবকরা আশ্রয় নিয়েছিল প্রাচীন যুগে নবী এ কারিম সাল্লাহ আলি সাল্লামের আগের যুগে বরং ইসা আলি সাল্লামের আগের যুগে সঠিক ইতিহাসের ভিত্তিতে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করেছিল তারা আল্লাহাক রবুল আলম জানিয়ে দিলেন এই আয়াতগুলিতে আর তারা জিজ্ঞাসা করেছিল জুলকারনাইন সম্পর্কে দুই সিং বিশিষ্ট শাসক যিনি সারা পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর ফিরে এসেছিলেন সেই রাজা সম্পর্কে সেই শাসক সম্পর্কে তারা জিজ্ঞাসা আল্লাহ আল্লাহাক তার জবাব দিয়েছেন এই সুরাই কাহাফি ওয়াইস আলান আল্লাহের সাদ করেছেন হাসিবত আসহাবল কাহি ওরকিম আজা বা তুমি কি এই ধারণা করেছ গুহা এবং রাকিমের অধিবাসীরা আসহাবল কাফ অর্থাৎ গুহার অধিবাসীরা এবং রাকিমের অধিবাসীরা এই রাকিম কি ছিল এই নিয়ে তাফসির নানা মত রয়েছে তার মধ্যে সব চাইতে বলিষ্ঠ এবং সঠিক মত হচ্ছে যেই গ্রামের তারা ছিল লোক আর গ্রামটিকে রাকিম বলা হইতো সেই গ্রাম থেকে তারা এসে গুহায় আশ্রয় নিয়েছিল আর এটা আজকালকার বর্তমান গবেষণা সত্য প্রমাণ করেছে যে যেই গুহাতে এই যুবকরা অবস্থান নিয়ে নিয়েছিল সেই গুহার পাশে একটি গ্রাম এখনও রয়েছে বা একটি এলাকা রয়েছে যে এলাকার নাম এখন রাকিমকে বিকৃত করে রাকিব বলা হয়ে থাকে যেটা রাকিম থেকে বিকৃত হয়ে এসেছে আর কেউ কেউ বলেছে যে সেই গুহাটির নাম বা সেই পাহাড়টির নাম ছিল রাকিব যে পাহাড়ের গুহাই। এই যুবকরা আশ্রয় নিয়েছিল সেই পাহাটির নাম ছিল রাকিম কানুমিন আয়াতেন আজাবা হেন তুমি কি ধারণা করেছো যে গুহার অধিবাসীরা এবং রাকিমের অধিবাসীরা আমার নিদর্শন সমূহের বিস্ময়কর নিদর্শন ছিল অর্থাৎ তুমি কি এটা ভাবছো যে শুধু এটাই ছিল আশ্চর্যজনক নিদর্শন এর চাইতে আশ্চর্যজনক নিদর্শন আমি কিছু পৃথিবীতে রাখিনি বরং আমার সৃষ্টির মধ্যে বহু আশ্চর্যের বিষয়গুলি রয়েছে বহু বিস্ময়কর বিষয় রয়েছে যেগুলি নিয়ে চিন্তা করলি আল্লাহ ফাকরবুল আলমের অস্তিত্ব সম্পর্কে জানতে পারবে আল্লাহ ফাকরবুল আলমের একত্র সম্পর্কে জানতে পারবে তারপর আল্লাহ ফাকর তাদের ঘটনা সংক্ষেপে বর্ণনা করেছেন ইদ আউআল ফিতিয়া তু ইল যখন এই যুবকরা কয়েকজন ফিতিয়া বলা তিন থেকে নয় পর্যন্ত অল্প সংখ্যক লোকদেরকে বহু বচন ফাতানের কয়েকজন যুবক তারা একটি গুহায় আশ্রয় নিয়েছিল এদের ঘটনা এই ছিল যে কোনো এক দেশে জালেম শাসক ছিল যে কুফুরি করত। আল্লাহ ফাকরবুল আলম সত্য দিনমান্তরা সেই দেশে কয়েকজন যুবক আল্লাহ ফাকরবুল আলমিন হিদায়ত করে দেন তারা হিদায়ত হয়ে যায় তারপরে তাদের কথা ধীরে ধীরে ধীরে গ্রামে আশেপাশে ছড়িয়ে পড়ে এমন কি যে জালেম শাসক ছিল তার কাছে সংবাদ পৌঁছে যায় জালেম শাসক তখন তাদেরকে শাস্তি দিতে চায় এই সংবাদ শুনে এই যুবকরা পাকের দিনের হেফাজতের জন্য এবং নিজের যান রক্ষা করার জন্য তারা এসে গুহায় আশ্রয় নিয়েছিল আল্লাহ ফাকরব্বুল আলমিন তাদেরকে ওই গুহাতে শুয়ে রেখে দিয়েছিলেন তিনশো বছর পর্যন্ত যেমন কোরআন করিমের আয়াতে আসছে তারপরে তারা জেগে উঠেছিল নিজের খিদার জন্য তারা একজনকে বাজারে পাঠিয়েছিল বাজারে এসে দেখে যে অনেক দিন চলে গেছে অথচ ভাবছিল যে হয়তো একদিন অথবা একদিনের কিছু অংশ অতিক্রান্ত হয়েছে এই ঘটনা আল্লাহ ফাকরবোলা এখানে বর্ণনা করেছেন সুতরাং আমি তাফসির সংক্ষেপে করে যাচ্ছি মহান আল্লাহ এরশাদ করেছেন ইদ আউআাল ফিত ইর আল যখন কয়েকজন যুবক গুহায় এসে আশ্রয় নিয়েছিল ফাঁকা আলু এবং বলেছিল রব্বা না আ তেনা মিল্লাদুলকরহমা হে আমাদের প্রতিপালক আমাদেরকে তোমার পক্ষ থেকে দয়া দান করো পহাইয়েলানা মিন আমরিনা রাশাদা এবং আমাদের ব্যাপারটি সুষ্ঠুভাবে সম্পাদন করো আল্লাহ যে উদ্দেশ্যে আমরা বেরিয়েছি তোমার দিনের হেফাজতের জন্য আর আমাদের ইমান আমলের হেফাজতের জন্য আল্লাহ এটি সুষ্ঠুভাবে সম্পাদন করো ফদার আলা আজা নিহ ফিল ক্যাফে আদাদা আল্লাহ ফাকরবুল আলম বলছেন যে তাদের কানের ওপর আমি এই গুহাতে ঘুম চাপিয়ে দিয়েছিলাম ঘুম চাপিয়ে দিয়েছিলাম আল্লাহ ফাকরব্বুল আলমিন ঘুম চাপিয়ে দিয়ে এমন ঘুম চাপিয়ে দিয়েছিলেন যে তারা কানে কিছু শুনছিল না কারণ কানে যদি কিছু শুনত তাহলে ঘুম ভেঙে যেত তারপরে তাদের অশান্তি হতো তার জন্য আল্লাহ ফাকরবুল এখানে ফদারাবনা আলা আজা নিহিম বলে বিষয়টি উল্লেখ করেছেন আল্লাহ ফকরব্বুল আলমিন বলছেন যে আমি তাদের গুহায় ঘুমন্ত অবস্থায় কয়েক বছর ধরে রেখে দিয়েছিলাম সেনী না আদাদা কয়েক বছর ধরে রেখে দিয়েছিলাম এখানে আল্লাহ ফাকরবুল্লা অস্পষ্ট করে সেনিনা আদাদা বেশ কিছু বছর পর্যন্ত আল্লাহ ফাকরবুল্লা আলমিন এখানে রেখে দিয়েছিলেন গুহায় তাদেরকে সোম্মা বাস না হুম আল্লাহ ফাকর তারপরে তাদেরকে আমি উঠিয়েছিলাম লে না আলামা যাতে আমি জানতে পারি প্রকাশ করে দিইল হেসবাইন আহস আলিমা আল্লা দুই দলের কোন দলটি বেশি গনে রাখতে পেরেছে তাদের অবস্থানকাল যেখানে কতদিন তারা অবস্থান করেছিল দুই দল অর্থাৎ এক দল হচ্ছে ওই যুবকরা যে যুবকরা এই গুহায় আশ্রয় নিয়েছিল আর এক দল যারা জানতে পেরেছিলো তাদের সম্পর্কে যখন বাজারে তাদের এক এক যুবক গিয়েছিল কিছু খাবার কেনার জন্য তখন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তফসিলের দিকে ফিরে আসছি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 प्रति शुक्रवार बुधवार रत नटा पुन सम्प्रचार सकाल साढ़े सतटाएंगे पीस टी बांगल् নিকটে মনোনীত দিন হল ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানান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 परवर्ती अनुष्ठान पिसल है আসসালামু বরহর মহমদ তসলিমন কসিরা আমাদ ফজ্লাহমিনিসমল্লাহমানিম আলহামদুলিল্লাহ আল্লাহ এজা আজকে আপনাদের সামনে তফসির করবো সুরাত সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের আবদহিল কিতাব যিনি তার বন্দা অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল আলসমের প্রতি কিতাব নাজেল করেছেন অর্থাৎ আলকরানুল করিম নাজিল করেছেন এখানে আল্লাহ আরম্ভ করেছেন তাঁর প্রশংসা দিয়ে আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাপাক বান্দাকে শেখাচ্ছেন যে হে বান্দা তোমরা বলো যে সমস্ত প্রশংসা ওই আল্লাপাকের যিনি তাঁর বান্দা মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের প্রতি কিতাব নাজেল করেছেন কোরআনুল করিম ওয়ালাম ইয়াজ আল্লাহ এওয়াজা এবং তাতে কোনো রকমের বক্রতার অবকাশ রাখেননি এই কোরআনই করিমের বিধানে কোনো রকমের বক্রতা নেই যা পালন করা জটিল হতে পারে অথবা এমন কোনো বক্রতা নেই যার ফলে তাতে দ্বন্দ্ব থাকতে পারে সংশয় সৃষ্টি হতে পারে বরং কোরআন করিম হচ্ছে সুস্পষ্ট কিতাব স্পষ্ট কিতাব কৈমান সুপ্রতিষ্ঠিত কিতাব এই কিতাব এজন আল্লাহ পাকবুল আলিম নাজেল করেছেন লেউনজেরাব মিল্লাদুন যাতে করে পাক তার পক্ষ থেকে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 এ কথা বলা যে আল্লাহ পাকের সন্তান সন্তীতি রয়েছে আল্লাহ পাকের স্ত্রী রয়েছে এটা হচ্ছে চরম অপরাধ আল্লাহর সাথে কুফুরি কাজে তারা তো একমাত্র আল্লাহ পাক নবী করিম সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাহআলাম তুমি দাওয়াতের কাজ করবে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 আসাফা যদি তারা এই বাণীর প্রতিছেন তারা যদি আসে এই বাণীর ওপর তো তুমি আসাফা দুঃখে মনে হচ্ছে নিজেকে ধ্বংস করে ফেলবে ই আল্লা মা আল্লাহ আহসান মোহান আল্লাহ ইরশাদ করেছেন যে নিশ্চয়ই পৃথিবীর ওপর যা কিছু আমি সৃষ্টি করেছি পৃথিবীর ওপরে যা কিছু রয়েছে এই পৃথিবীর সৌন্দর্যের জন্য আল্লাপাক বলছেন যে জি না এটা আমি সৃষ্টি করেছি এই পৃথিবীর শোভা সৌন্দর্যের জন্য লেনাবুল আহসান আমালা যাতে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কে সব চাইতে ভালো আমল করতে পারি আল্লাপাক এই পৃথিবীকে সৃষ্টি করেছেন পৃথিবীকে সুসজ্জিত করেছেন এবং পৃথিবীতে মানুষকে আবাদ করেছেন যাতে করে মানুষকে পরীক্ষা করতে পারেন যে মানুষের মধ্যে থেকে কে সব ভালো কাজ করতে পারি ওয়াইনালা যা এলোনামা আলাইহা সাইয়েদান জোরোজা আল্লাহ পাকবুল আলমিন ক্যামতের দিবস সম্পর্কে বলছেন যে নিঃসন্দেহে আমি পৃথিবীতে যা কিছু আছে পৃথিবীর ওপর ভূপৃষ্ঠে যা কিছু আছে সেগুলিকে আমি বানিয়ে দেব সাঈদান জোরোজা বৃক্ষ লতাহীন সাইয়েদান মানে বৃক্ষ লতাহীন যেখানে গাছপালা নেই এবং জোরোজা শুকনো ধুলো মাটি তাকে ধুলো মাটিতে শুকনো ধুলো মাটি এবং বৃক্ষ লতাহীন ভূমিতে পরিণত করে দেব আম আমি আয়াতেন আজাবা এই আয়াত থেকে আল্লাহ ফাকরুল আলমিন যে আসহাব কাহফের ঘটনা বলা হয় অর্থাৎ গুহাই যে কয়েকজন যুবক অবস্থান নিয়েছিল আল্লাহ আল্লাফাকের দিনের হেফাজতের জন্য আল্লাহ ফাকরবুল আলমিনের যে সত্য দিন তারা পেয়েছিল এবং জালেমদের অন্যায় অত্যাচার থেকে আত্মরক্ষার জন্য তারা এসে সেখানে আশ্রয় নিয়েছিল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 আরব মুশ্রেকদেরকে বলে দিয়েছিল যে মোহাম্মদকে জিজ্ঞাসা করো এ সম্পর্কে কি জানে যদি বলতে পারে তাহলে তো তার কিছু সত্যতা আছে আর যদি না বলতে পারে তাহলে জানা যাবে যে মিথ্যা দাবি করছে নবী হওয়ার এই গুহাই যে সব যুবকরা আশ্রয় নিয়েছিল প্রাচীন যুগে নবী করিম সাল্লাহি সাল্লামের আগের যুগে বরং ইসা আলি সাল্লামের আগের যুগে সঠিক ইতিহাসের ভিত্তিতে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করেছিল তারা নবী করিম সাল্লাহিসামকে আল্লাহাক রব্ল আলম জানিয়ে দিলেন এই আয়াতগুলিতে আর তারা জিজ্ঞাসা করেছিল জুলকার সম্পর্কে দুই সিং বিশিষ্ট শাসক যিনি সারা পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর ফিরে এসেছিলেন সেই রাজা সম্পর্কে সেই শাসক সম্পর্কে তারা জিজ্ঞাসা আল্লাহ আল্লাহফাক তার জবাব দিয়েছেন এই সুরাই কাহা ওয়ায়স আল খান জুলকার আল্লাহাকের সাদ করেছেন তুমি কি এই ধারণা করেছো গুহা এবং রাকিমের অধিবাসীরা আসহাবল কাহ অর্থাৎ গুহার অধিবাসীরা এবং রাকিমের অধিবাসীরা এই রাকিম কি ছিল এই নিয়ে তফসির কারদের নানা মত রয়েছে তার মধ্যে সব চাইতে বলিষ্ঠ এবং সঠিক মত হচ্ছে যেই গ্রামের তারা ছিল লোক আর সেই গ্রামটিকে রাকিম বলা হইতো সেই গ্রাম থেকে তারা এসে গুহায় আশ্রয় নিয়েছিল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 আল্লাহ ফাকরবুল্লা আলম সত্য দিন মানত সেই দেশে কয়েকজন যুবক আল্লাহ ফাকরবুল্লা আলমিন হিদায়ত করে দেন তারা হিদায়ত হয়ে যায় তারপরে তাদের কথা ধীরে ধীরে ধীরে গ্রামে আশেপাশে ছড়িয়ে পড়ে কি যে জালেম শাসক ছিল তার কাছে সংবাদ পৌঁছে যায় জালেম শাসক তখন তাদেরকে শাস্তি দিতে চায় এই সংবাদ শুনে এই যুবকরা আল্লাহ পাকের দিনের হেফাজতের জন্য এবং নিজের যান রক্ষা করার জন্য তারা এসে গুহায় আশ্রয় নিয়েছিল আল্লাহ ফাকরবুল আলমিন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 labaik allahumma labaik labaik labaik la sharika marriage or divorce solution or problem heaven or hell uh, there is a you choose